সুরা আর রহিম পরম দয়াময় নিরতিশয় মেহরবান আল্লাহর নামে আলামিন এই কিতাব নিঃসন্দেহের আব্বুল আলমিনের তরফ হইতেই নাজিল হইয়াছে এই লোকেরা কি বলে যে এই ব্যক্তি ইহাকে নিজেই রচনা করিয়া লইয়াছে না বরং ইহা তোমার রবের তরফ হইতে আগত প্রকৃত সত্য যেন তুমি এমন একটি জাতিকে সতর্ক করিতে পারো যাহার নিকট তোমার পূর্বে অপর কোন সতর্ককারী আসে নাই সম্ভবত তাহারা হৃদায়ত লাভ করিতে পারিবে তিনি আল্লাহ যিনি আকাশমন্ডল ও জুমিন এবং এই মধ্যে যত জিনিস আছে उब पैदा करी और समर्थक निकट सुपारिश करबुओ की तुम हूँ তিনি আসমান হইতে পর্যন্ত সব কাজকর্মের ব্যবস্থাপনা করেন এবং এই ব্যবস্থাপনার বিবরণ উপরে তাহার সমীপে উপস্থিত হইয়া থাকে এমন দিনে। যাহার পরিমাপ তোমাদের গণনায় এক হাজার বৎসর ोपन और प्रकाश्य विषय परी हईते उहार वंशधारा एम एक बस्तु हईते चालू कर पानी मतई অতঃর উহার অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক করিয়া দিয়েছেন। এবং উহার মধ্যে তাহার রু ফুকিয়া দিয়েছেন। আর তিনি তোমাদিগকে কান দিয়েছেন চক্ষু দিয়েছেন ও অন্তর দিয়াছেন তোমরা খুব কমই হইয়া থাকো وقالوا اذا ضللنا في الارض الا اننا في خلق جديد بل هم بلقاء ربهم كفار আর এই লোকেরা বলে আমরা যখন মাটির শহীদ মিশিয়া নিঃশেষ হইয়া যাইব তখন কি আমাদেরকে পুনরায় নতুন করিয়া পয়দা করা হইবে আসল কথা হইল এই লোকেরা নিজেদের রবের শহীদ সাক্ষাৎ হওয়ার ব্যাপারেই অবিশ্বাসী তাহাদিগকে বল মৃত্যুর যে ফেরিস্তাকে তোমাদের উপর নিযুক্ত করা হইয়াছে সে তোমাদিগকে পুরাপুরি নিজের মুঠির মধ্যে ধারণ করিয়া লইবে পরে তোমাদিগকে আল্লাহর দিকে ফিরাইয়া আনা হইবে হাই তুমি যদি দেখিতে সেই সময় যখন এই পাপিরা মাথা নত করিয়া নিজেদের রবের সমীপে দাঁড়াইবে তখন তাহারা বলিতে থাকিবে হে আমাদের রব আমরা খুব ভালো করিয়া দেখিয়া শুনিয়া লইয়াছি এখন আমি ওকে ফেরত পাঠাইয়া দাও যেন আমরা নে কামল করিতে পারি এখন আমাদের মনে নিঃসন্দেহ বিশ্বাস নাসি জাহান্ন জবাবে বলা হইবে আমরা চাহিলে তো পূর্বেই প্রতিটি প্রাণীকে ইহার হৃদায়ের দান করিতাম কিন্তু আমার সেই কথা পূর্ণ হইয়া গিয়াছে যাহা আমি বলিয়াছিলাম যে আমি জিন ও মানুষ দিয়া জাহান নাম ভা দিবিক অতএব এই দিনের সাক্ষাৎ ভুলিয়া গিয়াছিলেন तुम क्या ग्रहण करोम भूलिए गकालीन आजबे साध ग्रहण करो निजेकर्मेर सूर्य विम ओ सीम देर विहीम ओ हमला আমাদের আয়াতের প্রতি তো সেই লোকেরা ইমানে যাহাদিগকে এই আয়াত শুনাইয়া নসিহত করা হইলে তাহারা সিজদায় অবনত হয় ও নিজেদের রবের প্রশংসা সহকারে তাহার মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না বহু মানিল তাহাদের পিঠ বিছানা হইতে আলাদা হইয়া থাকে নিজেদের রবকে ডাকে আশঙ্কা ও আশাবাদ সহকারে আর যাহা কিছু রিজিক আমরা তাহাদিগকে দিয়াছি তাহা হইতে খরচ করিতে থাকে তাহা ছাড়া তাহাদের আমলের প্রতিফল স্বরূপ তাদের জন্য চক্ষু শীতলকারী যে সামগ্রী গোপন রাখা হইয়াছে কোন প্রাণীর ইহা কি কখনো হইতে পারে যে যে ব্যক্তি মুমিন সে ফাসিকের মতো হইয়া যাইবে এই দুই ব্যক্তি সমান হইতে পারে না যাহারা ইমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে তাহাদের জন্য তো জান্নাত বসবাসের স্থান রহিয়াছে আপ্যায়ন হিসাবে তাহাদের আমলের প্রতিদান রূপে আর যাহারা ফাঁসি কি নীতি গ্রহণ করিয়াছে তাহাদের ঠিকানা হইলো দোজক যখনই তাহারা উহা হইতে বাহিরে হইতে চাহিবে तखनीिग के धक्का दियाहर मध्यिग के बला ग्रहण कर जहाँ के तुम्हारा सेट आज़बर पूर्वेग के छोट आजब्व आस्दन कराइते थकब সম্ভবত ইহারা ফিরিয়া আসিবে তাহার চাইতে বড় জালিম আর কে হইবে যাহাকে তাহার রবের আয়াতের সাহায্যে নসিহত করা হয় তৎসত্ত্বেও সে তাহা হইতে মুখ ফিরাইয়া থাকে এইসব পাপীদের উপর তো আমরা প্রতিশোধ লইয়াই ছাড়িব ইহার পূর্বে আমরা মুসা কে কিতাব দিয়েছি। অতএব সেই বস্তুই পাওয়ার ব্যাপারে তোমাদের মনে কোনো সন্দেহের সৃষ্টি হওয়া উচিত নহে এই কিতাবকে আমরা বন ইসরায়েলের জন্য হেদায়তের বিধান বানাইয়াছিলাম আর তাহারা যখন ধৈর্য ধারণ করে এবং আমাদের আয়সমূহের প্রতি দৃঢ় প্রত্যয় আনিতে শুরু করে তখন তাহাদের মধ্যে আমরা এমন সব অগ্রণেতা পয়দা করিলাম যাহারা আমাদেরই নির্দেশ মতো হেদায়ত দান করিত إن ربك هو يفصل بينه يوماً القيامةة في مك فيه اختفون نشانده <تصفيق> তমার راবি ياতির দিন সেই সব কথাে ফস্ستاলা করিবেন যে সব বিষয়ে পরস্পর মতবিরধ করিতেছিল। এই লোকেরা কি কোনো হেদায়ত পাইল না যে তাহাদের পূর্বে কত জাতিকে আমরা ধ্বংস করিয়া দিয়েছি। যাহাদের বসবাসের স্থানসমূহের উপর দিয়া এখন ইহারা চলাফেরা করিতেছে ইহাতে তো অনেক বড় বড় নিদর্শন রয়েছে ইহারা কি মোটেই শুনিবে না দিল জু ফি কুলু মিনহু অ ইহারা কি এই দৃশ্য কখনো দেখে নাই যে আমরা এক তৃণ পানিবিহীন দিকে পানি প্রবাহিত করি এবং তারপর সেই জমিনে এমন ফসল ফলাই যাহা হইতে তাহাদের জন্তু জানোয়াররাও খাদ্য লাভ করে আর ইহারা নিজেরাও খাবার পাইয়া থাকে তথাপিও কি ইহারা কিছুই বুঝতে বুঝিতে পারেনা এই লোকেরা বলে এই ফয়সালাটা কবে হইবে ना लोकर जो कि कल्याणकर हईबे जहारा कुफुरी करवा होना चवे যাহাই হুক ইহাদিগকে ইহাদের অবস্থায় ছাড়িয়া দাও আর অপেক্ষা করো ইহারাও অপেক্ষমানই রহিয়াছে